আবু হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন আর মুসার রাজু হাসান বশি রহমতুল্লাহি এর সূত্রেও অনুরূপ বলেছেন আবু আবদুল্লাহ রহমতুল্লা আলাহি বলেন এটা উত্তম ও অধিকতর মজবুত মতভেদের কারণে আমরা অন্য হাদিসষ্টিও বর্ণনা করেছি গোসল করাই অধিকতর সাবধানতা